সিনবাহ ফিমা কানমুল আমাদেরকে তাঁর ইবাদত বন্দগীর তরিকা পদ্ধতি শিখিয়েছেন সংক্ষিপ্ত জাদুলমের দর্শের বিষয়বস্তু হচ্ছে রসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ ফরোজ সালাতের শেষে যে কি সম্পর্কে ফরজ নামাজের পরে রাসোরম কি রাজগার করতেন দোয়া মোনাজাত করতেন না জিকি রাজকার করতেন নিসন্দেহে নিঃসন্দেহে এইরকম মোনাজাত যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় অর্থাৎ দোয়া করা হাত তুলে ইমাম সাহেব দোয়া করছেন আর মোখতাদ্দ আমিন আমিন বলছে এটা রাসোরম কখনো করেন নাই যেটা করেছেন তা হচ্ছে জিকি রাজগার সালাম ফেরার পরে জিকির আজকার বেশ কিছু দোয়া বা আল্লাহ পাকের স্মরণমুলকির পড়েছেন যা নবী সাল্লা থেকে প্রমাণিত আজকে বিষয়বস্তু বলছেন লেখক ফায় হচ্ছে ফিমা কানা রসুরামুহান রসুরল্লাহ সাল্লা স্লাম ফরজ নামাজ থেকে ফেরার পরে মানে সালাম ফেরার পরে কি বলতেন তাঁর আদর্শ কি ইসলামের বিধিবিধানে আমাদের মাঝে ছেড়ে গেছেন শরীয় হিসাবে দিয়েছেন এই মর্মে দশের বেশি জিকির আজকার রয়েছে যেগুলি আজকে লেখক আল্লাহ রহমান রসরুল্লাহ সালাম ফির তিন বার করে ইস্তকফার করতেন আস্তাহ আস্তক্লা আস্তাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই মার্জনা কামনা করি মার্জনা কামনা করি ইস্তেকফার মানে ক্ষমা চাওয়া মার্জনা কামনা করা এক ফের মানে ইন তা লাগিয়ে দিলে কামনার অর্থ হয় ক্ষমা মার্জনা তলব করা জেকির শুরু হইতো সালাম ফেরার পর ইস্তেকফার দিয়ে এটাই অধিকাংশ আই মাইকেরাম অলমাইকেরাম দের ভারত বাংলাদেশ পাকিস্তানে অনেকেই শুরু করেন সালাম ফেরার পরে তারা দলিল হিসাবে সহি মুসলিমের একটি হাদিস আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনোহা থেকে বর্ণিত তা পেশ করেন সেই হাদিসটা দুইভাবে বর্ণিত রয়েছে একভাবে রয়েছে যে নবী সাল্লা ইসলামের নামাজ সমাপ্তি নামাজ শেষ হয়েছে সালাম ফিরা হয়ে গেছে এটা বোঝা যেত তকবীর দ্বারা এই তকবীর আল্লাহব বলতে হবে কিন্তু আল্লাহ আকবর বলতেন এই ভাষায় কোনো হাদিস নেই আব্দুল আব্বাস আল্লাহ থেকে আর একটি বনে রয়েছে নামাজের সমাপ্তি বোঝা যেত জিকির দিয়ে উচ্চ স্বরে जिकिर शुरु करतें मन मन नई देश हानाफी भाईरा मने मन जिकिर कर उच्च स्वरे मोटे आवाज करना जदि करा तिकिर गो पढ़े देश प्रचलित विदा तो रही सालाम फिर पर हाथ उठिए दीबी अमीर साहेब और बाकी अमीर मन कर जिकिर करा আর যদি কেউ করে তারা মনে মনে করে একটু উচ্চ স্বরে করার মাধ্যমে জানা যেত যারাস নামাজ শেষ হয়ে গেছে সালাম পরে জিকির উচ্চ স্বরে হইত এখানে তকবির আসেনি জিকির শব্দটি এই জন্য সৌদি আরবের সমস্ত আলম আইকের কালে তারপরে হাদিস দেখতাম যে তকবীর শব্দ রয়েছে তাদের সাথে অনেক বহস আলোচনা করেছি যে আপনারা এই আল্লাহ আকবর এর উপর তকবির উপর আমল কেন করেনা বলছে তকবির মানে আল্লাহবর নয় একটি হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে আর জালাম শুরু করতেন আস্তা নেই আলোচনা থেকে সেটি স্পষ্ট হয়ে যাবে তারা বলছেন তকবীর নয় বরং তকবীর মানে আল্লাহ পাখের মহত্ব বড়োত্ব বর্ণনা করা আর সেটা জিকির হইতে পারে যার ব্যাখ্যা আর হাদিস করে যার সাল্লা সাল্লামের উচ্চ জিকির দিয়ে আমরা বুঝতে পারতাম যে নামাজ শেষ হয়ে গেছে সেটা ছিল আস্তা আল্লাহ আর তারপরে বলতেন শান্তির আধার তোমার নাম আসালাম সমস্ত শান্তির মালিক আল্লাহর আলমিন আল্লাহাম অমিন সালাম এবং সার্বিক শান্তি তোমার পক্ষ থেকে আসে তুমি বরকতময়ালাল জালা জালালের মালিক এবং সম্মান ইজ্জত ওয়ালায়াম কস্তাকাল কিবুল্লাহ আর তারপরে রসল উল্লাহ সাল্লাম কিবলামুখী হয়ে অবস্থান করতেন না ইল্লা বিকাদের এতটুকু বাস তিনবার আস্তাফ লাগে আর তারপরে এই বেশ কিছুক্ষণ কিবলার দিকে মুখ করে ইমাম সাহেবের বসে থাকা এটা সন্ন্যতের খেলাফ যেটা প্রচলন দেশে রয়েছে দ্রুত রসরুল্লাহ সাল্লাহ রসরাম দিকে যেতেন কতটুকু ডান দিকে বাম দিকে বাঁকা হয়ে যেটা হানাফি ইমাম সাহেব না যখন ফিরতেন মুক্তির দিকে কখনো ডান দিক দিয়ে ফিরতেন কখনো বাম দিক দিয়ে ফিরতেন দুই রকম কোন আবশ্যক জিনিস না বা এটাই যে সন্ন্যতা না যখন যেমন মনে করতেন কখন এইভাবে ফিরে গেলেন কখন দিকে ফিরে বসলেন এইভাবে ফিরে বসলেন ফিরতেন ডান দিক দিয়ে ফিরতেন বাম দিকে দিয়ে ফিরতেন এর মানে এটাও না যে ডান দিকে একটু কাঠে এইভাবে বসে থে গেলেন বসে থেকে গেলেন কি বলেতেন মানে এই দিকে একটু কাঠে বসে থে গেলেন না এটা করতেন যেমন দেশের আমাদের দেশের মোকাল্লিদ ভাইদের এমাম সাহেবরা এরকম করে থাকেন বরং কি করতেন সোমাকান ডান দিক দিয়ে ফিরুক আর বাম দিকে ফিরুক হেরার পরে নিজের মুখমন্ডল ফিরিয়ে বসতেনা তাহলে দিলেন না পুরো চেহারা দিয়ে মোক্তাদি যেমন আপনারা আছেন এইভাবে পুরোপুরি ফিরে বসতেন্লাম ওয়ালাইয়া খুশ না হিয়া তা মেন হত না হিয়া একদিকে আর একদিকে ছেড়ে খাস করতেন না মানে একদিকে কাঠে বসে না কখনো এটা কখনো করতেন না ফজরের নামাজের পরে তাড়াতাড়ি উঠতেন না এই জি রাজকার পড়ে জি কে রাজগার পরে দীর্ঘ সময় বসে থাকতেন একবার সূর্য উঠা পর্যন্ত আর বিভিন্ন জি কি রাজকার এই যেগুলো রাজগার আজকে বর্ণনা ছাড়াও এছাড়াও রাজগার করতে থাকতেন ওখানে সুন্দরভাবে উদয় হওয়া পর্যন্ত সূর্য একটু উঠেছে না পুরি যখন আকাশ সূর্য উঠে যেত অর্থাৎ সূর্য উঠার প্রায় বিশ মিনিট পর উঠতেন আর উঠে তখন উদয় হচ্ছে তো সূর্য উঠার টাইমটা দেওয়া আছে যেই টাইমটা লেখা আছে দেখবেন একটা ফজর টাইম লিখা আছে তারপর ইশরাক লেখা আছে ইসরাকের টাইম হইলেই আপনি শুরু করে দিলেন উইছে ইশরাক নামাজ এটা করবেন না कम पक्ष मिनट थे सूर्य उठते समय लगे और पुरोपुर जत सूर्य ना उठे जाफे जा रहा मुसरेक सूर्य पुजार ही सूर्य पुजा कर যারা দেবদেবের পূজা আছে প্রত্যেক ফরজ নামাজের পরে রসুল সাহায্য বলতেন তার মানে এই জিকির আজগার গুলি নামাজের পরে সন্ন্যত নামাজের পরে কি বলতেন সমস্ত প্রশংসা তাঁর আল্কুল্লা সাইন কাদির তিনি সবকিছুর উপর ক্ষমতা বান তারপরে পড়তেন চার নম্বর হে আল্লাহ লামার ইলেমা অ তুমি যা দাও তাতে কেউ বাধা দেওয়ার নেই আল্লাহ যদি দেন তাহলে কোনো শক্তি সেটা রুখতে পারে না থামাতে পারে না ওলা মতে এলেমা মানাত আর তুমি যদি বাধা দাও মানে না দাও তাহলে ওলাম কোন শক্তি দেওয়ার নেই কোন শক্তি দিতে পারবে এরকম কোনো শক্তি নেই যদি তুমি বাধা দাও মানে তুমি আমার ভাগ্যের না জুটাও মেহনতার মেহনত যতক্ষণ পর্যন্ত তুমি তা না দেবে মানুষকে আল্লাহ মেহনত করতে বলেছেন কিন্তু মেহনত করেই শুধু শুধু হয়ে যাবে তা হবে না যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক না থাকে সেটা যদি আল্লাপাক আফনার জন্য ভাগ্যে না থাকবে না। তাই বলে কি মেহনত করবেন না না আল্লাহ পাক রব্ আলমিনের পার্থিব নীতিমালা হচ্ছে মানুষের ক্ষেত্রে বা আল্লাপাকের মখলুকের সমস্ত মখলুকের ক্ষেত্রে যে কর্ম করতে হবে কর্ম না করলে ভাগ্যে আবার আসবে না কর্ম করতে হবে তারপরে আল্লাপাকের কাছে কল্যাণের আশা করতে হবে ওলাহ কত ইল্লা বিসাল্লাম এটাও পড়তেন আল্লাহ কোন ফেরার শক্তি নেই আর কোন ক্ষমতাও নেই আল্লাহ পাক ছাড়া আল্লাপাক যদি ফেরার তৌফিক না আপনি আল্লাহ ব্যতীত নেই আল্লাপের আল্লাহ ইল্লাহ তারপরে বলতেন আল্লাহ সত্য মাবুদ নেই ওালুদ ইয়াহ তার ছাড়া আর কারো আমি আমরা ইবাদত করি না লাহুল ন্যায় সমস্ত ন্যায় অনুগ্রহ তাঁর ওয়ালাহুল ফজল অনুগ্রহ ফজল করম তার আল্লাহ হুসেন হাসান আর সুন্দর সুন্দর গুণগান বা প্রশংসা তার আল্লাহ সার্ক সত্য তার জন্য নিখুঁত করছি আমরা যদিও কাফের তা ঘৃণা করি বরদাস্ত করতে পারে না যে এক আল্লাহর আনুগত্য করা হোক এক আল্লাহর জন্য এবাদতী খালেস করা হোক এটা কাফের পছন্দ করে না সে মুসলিমে এই মুসনাদ আহমদ রয়েছে সহিদ রয়েছে আবু দাউদ রয়েছে সবগুলি প্রায় সহি যেটা জয়ীফ হবে বলে দেব এখানে লেখক একটি জয়ীফ এবার বর্ণনা করেছেন সেটা ইনশা আল্লাহ তালা আমরা স্পষ্ট করে দেব আল্লাপাকের পবিত্রতা ঘোষণা করছি সুহান আল্লাহ বলবেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের সালাহ সালিন তেত্রিশ বার পরে জিকির আজকার আর আট নম্বরের দিকে রাজকার হচ্ছে এখানে সংক্ষেপ করে দিয়েছেন নাসাইতে রয়েছে আর ইবনে এ রয়েছে রসাল্লাম বলেন মান কারা আয়াতি বা কোন ব্যক্তি যদি তাহলে জান্নাতে যেতে তাকে বাধা দিতে পারবে না কোন কিছু ইয় একমাত্র একটি জিনিস সেটা হচ্ছে মত যতক্ষণ মারা না গেছে ততক্ষণ জান্নাত পাবে না কোনো কেউ দুনিয়া জানা পাবেন আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসীর স্বরূপ কারাগার স্বরূপ এখানে কষ্ট ক্লেশ করতে হবে এখানে বাধা নিষেধ রয়েছে এটা কর্মজগৎ সুতরাং কোনটা করবেন আল্লাহ যেটা করতে বলেছে কোনটা বলবেন আল্লাহ পাক যেটা বলার অনুমতি দিয়েছেন যে শহর ইচ্ছে সেখানে বসবাস করলেন কি তারপর সুরাশ পড়তেন সুরাশ আল্লাহ নামাজ ফরোজ নামাজের পরে সুরায় আমাকে রসুল নির্দেশ দিলেন যে আমি যেন প্রত্যেক নামাজের পরে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আশ্রয় গ্রহণের যে সুরাগুলি নাজল করা হয়েছে সুরায় ফালাক জা তৈন দুইটি সুরা যার মাধ্যমে আশ্রয় নেবেন আল্লাহ আলম আশ্রয় গ্রহণ করবেন যেগুলি আপনাকে সমস্ত রকমের অনিষ্ট থেকে রক্ষা করে আর সুরখলাস দিয়ে মাজা তার বহু বচন করা হয়েছে তার মানে সুরা এখলাস কন সুরাই ফালাক সুরায় নাস এই তিনটি পড়া প্রমাণিত হইল এই হাদিস থেকে মুসনাদ আহমদের রয়েছে আর সোনার কিতাবাইতে রয়েছে আর একটি মজ রাজি আল্লাহ উপদেশ দিয়েছিলেন মহ বলছেন আমাকে রসুল্লাম উপদেশ দিয়েছেন যেন বলি আল্লাহ আইনি আল্লাহ রেখা অসুখরেখসনে বাদ আতিক হে আল্লাহ আমাকে সাহায্য করো আল আজক তোমাকে স্মরণ করার জন্য অসুখরেখা তোমার সুক্রিয়া জ্ঞাপনের জন্য আহসনে বাদ আতিক আ তোমার এবাদতকে সুন্দর করার জন্য হাদিস আবু দাওয়া রয়েছে আর মানুষের পেছন যেকোনো জিনিসের হচ্ছে দুই রকম একটা হচ্ছে যেটা একেবারে লেগে আছে হ্যাঁ সেটারই অংশ ওটাও একটা পেছন আর আরেকটা হচ্ছে যেটা বাইরে আছে मानी पे एर चाहते स्पष्ट बुझे निजे पेन दिक अपनारेन दिक्त पृथक हमारे पे खोला जैगा কখনো কখনো এই অর্থ হয় তাই না আমার শরীরে একটা অংশ পেছন দিক তাহলে অর্থে তো হইল পেছন শব্দটা ব্যবহার হ্যাঁ এটা বুঝে নিলে তাহলে নবী সাল্লাম প্রত্যেক নামাজের পেছনে पेनेत मे आगे सालाम सालबर नाम्भवना सालम सालाम आगे हवार्भवना रही है अबाद सालाम्भा रही है তারপরে নবী সাল সালাত হামিদ মজিদ হয়ে গেল তারপরে যেই দুগুলি রয়েছে তার একটি এটাও পড়তে পারে অথবা আজকার নামাজের পেছনে ফরজ নামাজের পেছনে দোয়া কবুল হাই ফি দোবর সালাতে মাকতুব একটি হাদিস রয়েছে জানা আছে আদিস ফরজ নামাজের শেষখানে की। ना ना ना निश्चित भाव साल आगे बोल एक नम्बर क्यों नबी सल्लाम से বলেছেন যে তোমাদের তাসাহত যখন পড়া হয়ে যাবে আর দরুদ পড়া হয়ে যাবে চয়ন করে মিনার দোয়া দুয়া থেকে আবাহ যা পছন্দ হয় এই সময় দোয়া কবুল হয় নামাজের ভিতরে দোয়া কবুল হওয়ার দুটো ক্ষেত্র স্থান রয়েছে একটা হচ্ছে শেষদার মধ্যে আর একটা হচ্ছে শহ দারুদারুদের পরে সালাম ফির আগেখানে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে বলা। কাছাকাছি হয়ে আরেকজনের সাথে মুখে কাছে মুখ নিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলছে এটাকে মোনাজাত বলা হয় ইন্নাল মুসল্লি জাসাল্লা মুসল্লি যখন নামাজ পড়িও নাজির রব তার রবের সাথে নামাজের অবস্থায় কি করে চুপি সারে কথা বলে মোনাজাত দোয়া রয়েছে সেটাকে মোনাজাত বলা এই নামটাও ভুল এই নামটা তো কোনো হাজেজ থেকে নেওয়া তাদের গড়াইটার নাম সালাম ফিরার পর সম্মিলিত দোয়া করল নবিস জীবনে একবার এই তরিকাই করলেন না আর ওটার নাম দিয়ে দিল মোনাজাত মোনাজাতের নামটাও এখানে মানে উপযুক্ত নাম নয় কারণ মোনাজাত আছেন ততক্ষণ আপনি আপনার পার্সোনাল কথা বলছেন বসের অফিসে বেরিয়ে যাওয়ার বাইরে কথা বলেন তো কাজ হবে তো নামাজের ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত আব্বুল আলমিন যিনি হ্যাঁ মালিক আর নামাজের পরে সালাম ফেরার পরে জি কি রাজগার হচ্ছে যুক্তিসঙ্গত কারণ বিভিন্ন এবাদতের সমাপ্তির পরে এবাদত শেষ হওয়ার পরে আল্লাহ পাক জি করতে বলেছেন আল্লাহাক জি কি করতে বলেছেন এই পয়েন্ট টি ভালো করে খেয়াল রাখবেন আপনি পাবেন নামাজের ক্ষেত্রে নবী সালাম সালাম ফেরার পরছেন হ্যাঁ জুমান নামাজ শেষ হয়েছে জুমান নামাজ শেষ হয়ে গেছে এখন দুনিয়াতে রুজির ছড়িয়ে পড়ো হজকুরা আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করি আল্লাহর রাজকার করি বলি না নামাজ শেষ হওয়ার পরে জিকির সলাতুল নামাজের বিধানিটা তোমাদের নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে ফজকর উল্লাহ তখন আল্লাহ পাখির আজগার করা আল্লাহ সব রকম দেখেন এবাদত শেষ হচ্ছে তারপরে জি কির কথা আল্লাহাক বলছে দেখেন একটা পয়েন্ট নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোজার ক্ষেত্রে দেখেন সিয়ামের ক্ষেত্রে আল্লাহাক রব আল রোজার সমাপ্তির ক্ষেত্রে বলছেন যে রোজার আয়াদ গুলির পরে দেখবেন ওতে আছে তুমি কি করো আল্লাহ আবাহ হজের যে আয়াতগুলি রয়েছে সূর্য বাকারাতে ওই আয়াত গুলি শেষে আল্লাহ ফাইজা কাজাই তুম মানাসে কাকুম তোমাদের হজ হজের কার্যাবলি যখন তোমরা পুরা করে নিবে সম্পন্ন করে নেবে ফাজ করল্লাহ তখন কি করো আল্লা রাজকার করতে বলা হয়েছে তাহলে দেখেন নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে হজের ক্ষেত্রে এবাদত সম্পূর্ণ হইলে তখন কি শুরু হয় জি কি রাজকার শুরু হয় জি কি রাজকার শুরু হয় এবাদত শেষ হয়ে তারপর জি কি রাজকার এখন মানে আল্লাহাকের গণগানমূলক কথা তো এই ছিল করলাম ইবনে হব্বানে রয়েছে ইবনে হব্বানেছে রহমতুল্লাহ আলিম জাহ্নামের আগুন রক্ষা করো সব আমার রাত সাত বার করে এই জিকিরের ফিলেন কারণ তুমি যদি ওই দিনে থেকে পরিত্রাণ লিখে দেবেন কারণ এই পাসপোর্টের মাধ্যমে এক জায়গাতে আর এক জায়গায় যেতে পারবেন হ্যাঁ মানে অতিক্রম করে যাওয়া তো আল্লাহ পাক জাহান্ন মানে পার করা অতিক্রম করা ওখান থেকে جواز ওয়াইজা সাল্লাগরে যখন মাগরে নামাজ পড়ে নেবে ফাকুল তখন বলো কাবলান কথা বলার পূর্বে আল্লাহ নান্নার সব আমার রাত সাতবার করে সাধারণ মুসলিমদের জন্য আবুদাউদ রয়েছে কিতাবুল আদব আদাবের অধ্যায় উল্লেখ করেছেন আর অধ্যায় হচ্ছে বাবু মায়া করে আস সকাল হলে কি পড়বেন এই অধ্যায়ে হাদিসটা উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন ওয়াই স্নাই ফোন কিন্তু এর সনদ হচ্ছে দুর্বল সনদ হচ্ছে দুর্বল মহাদিস রাম যারা হাদিসের গবেষক তাদের কাছে এ হাদিসের সনদ দুর্বল তাহলে সকাল সন্ধ্যা নামাজের পরে আল্লাহ ইমরান নার সাতবার পরে আল্লাহ ইমরান্নার সাতবার বলা এই আমলটা আমি যখন একেবারে ছোট ছিলাম না বলো প্রথম নামাজ শুরু করি তখন থেকে আমার আব্বা শিখিয়েছিলাম দীর্ঘদিন পড়েছিলাম মশাল আল্লাহ কবুল করেন আল্লা কবুল করে দেন। আল্লাহ জাহান নাম থেকে রক্ষা করেন যেভাবে শিখানো হয়েছে ততটা শিখেছি আর আমল করেছি কিন্তু দীর্ঘদিন আমল করেছি তারপরে যখন জানলাম জয়ীফ ঠিক মনে নাই যে কত বছর আগে অনেক বছর আগে জানিয়েছি যেটা জয়ীফ তখন থেকে আমলটা স্টপ করে দিচ্ছি কিন্তু যখন এই জয়ীফ আমল করতাম তখন ওই হাদিস যে হাদিসে পড়লে আর সারা সারাদিনের মধ্যে জান্নাত।। যদি পড়েন আর রাতে জান্নাত এটা তখন জানতাম না তখন আমল করিনি আলহামদুলিল্লাহ পরে যখন জানতে পারলাম এর উপরে আলহামদুলিল্লাহ আমল করে থাকি আল্লাপাক আমাদের সকলকে জান্ন দোষ দান করেন আর জান রাজব থেকে রক্ষা করেন সৈয়দুল ইস্তফার জানা আছে সকালে বল্লাহ কোন অঙ্গীকার করছি আর আতারিফ ও মানে আমি শিকার করছি অঙ্গীকার করছি না আতারিফো দিয়ে অসুবিধা নেই উত্তম দুয়া এই দুয়া সহি উত্তম বিকল্প আমাদের কাছে রয়েছে তো আল্লাহ জয়ীফ এরপর আমল না করে এর আমল করেন ওরা জয়ফ আমল করছে যারা জৈফ আমল করার জানিনা ও পাবে কি না কারণ যদি আল্লাহ সূত্রে কবুল নাও করতে পারে কিন্তু আপনার সৈয়দুল ইস্তেক বিশুদ্ধ সূত্রে প্রমাণিত আল্লাহাক আমাদের কে উত্তম বিকল্প গ্রহণ করার তফিক দান করেন যেখানে আমাদের কাছে উত্তম বিকল্প রয়েছে আমাদের দর্শ শেষ হয়েছে সার্বিক জীবনে দিন ইসলামের বিধি বিধান করার আল্লাহাক যেন তৌফিক দান করেন ও সাল মহাম্মদ ওয়াল্লা আলহ ওয়াসী হজমাইন পাঁচ অক্ট আমাদের ভাই বলছেন পাঁচ অক্ত যদি প্রত্যেক নামাজের পরে সৈয়দুল ইস্তাদি তো নামাজের সাথে আপনি রিলেটেড করেন সম্পর্কিত করেন এই জন্য ভুল হয়ে যাবে কিন্তু আপনি মনে করছেন আল্লাহাকের কাছে আমি ক্ষমা চাই যখন তখন পড়বো তাহলে ঠিক আছে একটা যখন তখন আর সময়ের সাথে এটাকে করে হচ্ছে যেমন কেউ দোয়া করতে চায় যেকোনো সময় দোয়া করুক রাস্তা চলতে চলতে দোয়া করছি আমি লিফ্টে চড়ছি নামছি দোয়া করছি সিঁড়িতে চড়ছি নামছি আল্লাহ দোয়া করছি আমি অফিসে বসে আছি দোয়া করছি হ্যাঁ বুঝতে পারছেন না ছি বাড়িতে কাছে অসুবিধা নাই কিন্তু সোনা আপনি বলেন না আল্লাহাক যখন রোডটা ফিরিয়ে দিন আল্লাহ মনাজাত করে দোয়া করে চলবে বেদাত হয়ে যাবে আপনি ঘুমের সাথে একটা এবাদত শুরু করলেন যেটা রাসোর যদি থাকতো তো করতে পারতেন করেন না সেজন্য কখন হবে এইটা কোনো কিছু কে সময়ের সাথে সাধারণ ভাবে আমি যখন তখন পড়বো অসুবিধা নেই আল্লাহ আজের নিমিন্নার আল্লা থেকে রক্ষা করো কোন অসুবিধা নেই ওয়াকিনা নার বলছি কোরআনের ভাষায় তো আজের নিমিনান্নার একই কথাই তাই না পরে বলবেন কথা বলার আগে সময়ের সাথে রিলেটেড আর সহি সূত্রে প্রমাণিত নয় সুতরাং এটা ঠিক নয় সূর্য দুবার সময় কেউ যদি মসজিদে তাহলে দুই রাখার নামাজ পড়া যাবে কিনা ताल शुर्ण शुर्ण ठीक सूर्य डूब से एक सूर्य डुबवार सूर्य डुबारे तो सूर्य डुबार्ट हादिस रही है सूत्राधा नहीं टन कर सूर्य डुबार गड़ी सूर्य डूबते जा सूर्य उठ से नवाज शुरू करबा इच्छा करू करना একটু অপেক্ষা করে নেন এইরকম অনেকের প্রশ্ন থাকে যে আজান শুরু হচ্ছে আর ওই সময় মসজিদে আমি ঢুকলাম এখন আমি তাহে শুরু করবো না আজান শুনবো মসজিদের জন্য আরো কিছুটা সময় আছে পরেও পড়তে পারবেন কিন্তু আজানের জবাবটা পরে দেওয়া যাবে না সুতরাং আগে আজানের জবাবটা দিয়ে নেন আর তারপরে তখন আজান শেষ হলে আজানের শেষে যে দোয়াগুলি রয়েছে পড়ে নিয়ে তখন তাহেতুল মসজিদ শুরু করেন এটা সবচেয়ে উত্তম কেউ যদি আজানের জবাব না দিয়ে ওই নাকি থেকে সাথে সাথে তারপরে মসজিদ পড়েন আগে পরে এই রাজগার করি বললাম আগে পরে করার কোন অসুবিধা নেই শুধু প্রথম দুটো ঠিক থাকবে আস্তাফরুল্লাহাম আর তারপরে তারপরে আপনি বাকিগুলো আগে পরে করে যেভাবে সুরাবাকার শেষ দু আয়াত আমানা থেকে এটা তো শোয়ার সময় আছে কোন ব্যক্তি সহি হাতিস রয়েছে মান কারা আয়াত আুরাতিল বা কারাতে ফেলাইলা তিন ক্যাফা তাহু কোনো ব্যক্তি যদি সুরা বাকার শেষ দুটি আয়াত কোন রাত্রে পড়ে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট এটা একটা হচ্ছে আল্লাহ না তাহা যুদে সেই রাতে উঠতে পারলো না তাহযুদের নাকিটা পেয়ে যাবো যথেষ্ট তার জন্য বুঝা গেছে সুতরাং এটা আমল করেন এটা নিয়মিত অবলভ্যাস করে নেন যাতে না বললেন যে সালাম ফিরার পরে যদি থাকে তো করেন থাকে বিসমিল্লাহ আলিম এগুলো হচ্ছে সকাল সন্ধ্যারে জিকির আজকার ফরোজ নামাজের পরে না মানুষ অনেকে গড়বড়িয়ে দেয় দুই রকম জিকির এক হচ্ছে আজকার বাদা সলাওয়াত ফরোজ নামাজের পরের জিকির আর এক হচ্ছে সকাল সন্ধ্যার জিকির বেশ কিছু জিকির সকালের সাথে সন্ধ্যার সাথে শুরু করা যেই ব্যক্তি সকাল সন্ধ্যার জিকির করে মোটামুটি আদায় করবে পাঁচ অক্ট ফরজ নামাজের পরে জিকির গুলি করবে ঘুমাবার আগের ঘুম থেকে ওঠার পরে জিকির আজকারগুলি গুলি করবে আর বাড়ি থেকে বের হওয়ার ঢুকার তাদের জন্য আল্লাহ পাক মার্জনা এবং মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন জাকেরিন হয়ে যাবেন তাহলে আপনারা জাকেরিনের মনজিল বিধাতি জাকেরিনা সন্ন্যতি জাকেরিন আপনারা হবেন ফুকদাওয়া না ফুকদাওয়া তো ঘুমের সাথে সম্পৃক্ত কিন্তু এই তিনটা সুরা পড়া রয়েছে আর এসা আর ফজুর আর মাগরে তিনবার করে আরেকটা হাতে যেটা সংযোজন করা হয়নি তিনবার করে পড়বে সরে তিনবার আর সরে ফালাক তিনবার আর সুরে নাস তিনবার করে পড়বে মসজিদে বসে বসে যারা ফুক দেয় বিভিন্ন কিছু পরে আর হাত ফেরায় হাত বুলাই গায়ে এটা বিদাত বিছানা সারা সম্পর্কিত বিছানায় যখন শুইবেন তখন যে সোরাই এখলাচ ফালাক নাস পড়বে ও ফোঁক দেবেন আর মাস্তা মাসে যতদূর হাতটা আপনার যায় লম্বা হয়ে শুই শেষ যে কোন দোয়া পাঠ করে শেষদার কোন খাস দেওয়া নেই শেষদার তসবি আছে আপনাকে ফ্রি ছেড়ে দেওয়া হচ্ছে যে কোনো দোয়া করে যত দোয়া আপনার মুখস্ত থাকে আয়াত যে কোনো সময় ফোঁক দিতে পারে অসুস্থ হোক আর নাই হোক এমনি দিতে পারে করোনানের যেকোনো আয়াত পড়ে দম করা যেতে পারে তার মধ্যে বিশেষ বিশেষ কিছু আয়াত রয়েছে ওগুলো পড়ে ফোঁক দিলে আরো বেশি ভালো জন্সুরা ফাতেহা এখলাশ ফালাক নাচ এগুলি আয়াতুল কুরসি ইত্যাদি জি তারপরে জিন শান বা বদনজের আসর যদি থাকে তো জিন শয়তান সম্পর্কিত যতগুলি করানি ক্যারিমের আয়াত রয়েছে সেগুলি পড়ে ফুক দেওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ সত্তর হাজার লোক বিনা হিসাবে আর বিনা যাবে জান্নাতে যাবে যারা বললেন লায়াস্তার কুন যারা ঝাড়ফুক তলব করে না কারো কাছে চাই না। লায়ার কুন নেই লায়াস্তার খুন হাদিসটা অনেকে বুঝেনি ঝাড়ফুক নিজে নিজেকে নিজে করবেন কিন্তু কাউকে বলবেন যে সেকে একটু ফুঁক দিয়ে দেন তো একটু ফুক দিয়ে দেন তো আপনি একটু আমাকে ফুঁক দিয়ে দেন তো এইরকম অন্যের স্মরণাপন্ন হবেন না হ্যাঁ ঝাড়ফুঁক আর শরীরে দাগে সুডানিদের জন্য দাগানি বা আফ্রিকানরা এখানে সেখানে দেখেন দাগ এই দাগ দেওয়া হারাম বিশেষ করে চেহারা বিকৃত করা তো এই দাগ দিয়ে বিভিন্ন অসুখ ভালো হয় শরীরে ছিল এটা প্রাচীন যুগের চিকিৎসা ছিল অপছন্দনীয় এটা আ এটা জাহেজ করবে না জায়েজ হলে অপছন্দনি আর বিশেষ করে চেহারা বিকৃত যেন না হয় আর তিন নম্বর হচ্ছে ওয়ালায়তা তাই আর কোন কিছুকে কে বা কু লক্ষণ মনে না। এই টোটকা ফোটকা শির্ক নেই যার মধ্যে শির্ক মুক্তি এক কথায় ওয়ালার অবীময় আল্লাহর উপরে এটা ভরসা রাখে এর মানে এই নয় যে চিকিৎসা করা যাবে না চিকিৎসা প্রয়োজন করা যাবে কিন্তু যাতে করে পুরোপুরি তা অক্কল ভরসা আল্লাহর থাকে डा अथवा चिकित्सा औषधेपी चेन ना बा मेटल धातु आर कारण शरिमशन रक्तर तक फायदा हो तो बैधतार एक दिखे क्योंकि सदृश्यता गुरुपे হ্যাঁ বিদ্যার্থীদের দল বাড়ানো হয়েছে আরো ব্যবহার করেন এই আর এই আরব দেশে আসার এখান থেকে ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা নিয়ে যান আখি কারাসি একাধিক জায়গায় জবাই করলে হবে কিনা হ্যাঁ ছেলে আঁকি দুটো দুটো আছে একটা শ্বশুর বাড়ি একটা বাবার বাড়ি একটা সৌদি আরবে আর একটা বাংলাদেশে অসুবিধা শুধু আছে যে দুটো যেন সমবয়স্ক হয় মানে একটা হচ্ছে পাঁচ কিলোর আর একটা হচ্ছে ২০ কিলোর এরকম এইরকম মোতাকাফিয়া তা নেমাম যে হাসান হোসেন একিকা করেছেন দুটো কাছাকাছি একই রকমের ছিল উনিশ বিশ হোক এই রকম হওয়া উচিত আল্লাহর আলমাদেরকে হেফাজতে আমাকে হেফাজতে রাখেন সমস্ত মমিন ভাই বোনদেরকে আল্লাহ হেফাজতে রাখেন আগামীকালকে একটা ছোট্ট সফরে যাচ্ছি আপনার দোয়া আল্লাহ পাক যেন হেফাজতে নিয়ে যান আর আল্লাপাক যেন কামিয়াব করেন সফর আর আল্লাপাক কামিয়াব করে শহীদ আল্লাহামত ফিরিয়ে নিয়ে আসেন